সাহাল ইবনুসাদ রাজিয়াল্লাহ তালান হতে বর্ণিত এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল কেউ তার স্ত্রীর সাথে অন্য ব্যক্তিকে দেখতে পেলে কি তাকে হত্যা করবে পরে মসজিদে সেও তার স্ত্রী একে অন্যকে লিয়ান করল লিয়ান অর্থাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে সৃষ্ট বিবাদে কোনো মীমাংসা না হলে সর্বশেষ ফয়সালা হিসাবে তারা প্রত্যেকে নিজের উপর অভিসম্পাদ বর্ষণ করবে এই বলে যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর অভিসম্পাদ আমার উপর পতিত হোক সুরানুর आयत नंबर छय नय तक ता प्रत्यक्ष करलम